চেষ্টা করব বাংলায় কিছু কথা বলতে প্রায় এক বছর পরে আমি বাংলায় কথা বলছি মানে এই রকম প্রবচন তো আমার কথার মধ্যে অনেক ভুল ছুটি হবে তো আপনারা সকালে মার জায়গা খরবেন শ্রীকৃষ্ণের অনেক উপদেশ আছে শ্রীকৃষ্ণ খেয়ে আছেন পরম সত্য সব আর ভগবান ও একেও আছে না একেও বন্ধ করুন দরকার কৃষ্ণ হচ্ছে ভগব কৃষ্ণ কীব উমানে সৃজামে Bhagavan ভগব আসন কারণ গুণ আছে যার মধ্যে তার দয়া পতিজীবের উপরে তার দয়া এক প্রমুখ গুণ আছে তো কি করে ভগবান আমার মতো ফতিজীবদের উদ্ধার সাধন করেন তো বিশেষ করে ভগবদ গীতা দ্বারা ভগবান কৃষ্ণা অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছেন অর্জুন তো আমার মতো ফতিজীব হলেন না অর্জুন হচ্ছেন ভগবান কৃষ্ণের নিপ ভগবৃষ্ণ বলেন যদি ধর্মে ভাবুতা ধর্ম সৃজামহ সাধুন বিশয় দুষ্কৃত ধর্ম সংস্থায় সম্ভবে আমি রাখ সংকর জ এবং সুকৃতিজন ভক্ত জনের উদ্ধার করার জন্য এবং বিশেষ করে এইভাবে ধর্ম সংস্থাপন করার জন্যে আমি প্রতি যুগে এই ধরা ধামে আসেন তো অর্জুন হচ্ছেন কে ভগবান কৃষ্ণের নিত্যপার্সন তো বুঝতে হবে যে যখন যখন কৃষ্ণ উপস্থিত হন তখন তখন ও আসেন তো ভগবান কৃষ্ণা ভগবত গীতা এবং কত সময় লাগে প্রায় এক ঘন্টা লাগে এক ঘন্টায় দেড় ঘন্টা বেশি সময় লাগেন কিন্তু অনেক তথা কথিত ফণ্ডিত তো সারা জীবনে কল্পনা জল্পনা দিয়ে চেষ্টা করে ভগবা কথা বহু নাম আনতে অনেক জীবনে পরে লোকেরা যারা নিজেকে জ্ঞানী মনে করে ভগদ গীতার আসল আর্থ বুঝতে পারে এই সেই আসল অর্থ কি বাসুদেব সর্বমেতী সবকিছু যা আছে সেটা বাসুদেব বাসুদেব এই শব্দের অর্থ হচ্ছে যাদের বা সর্বব্যাপী আছেন তিনি হচ্ছেন বাসুদেব এবং বাসুদেব শব্দের আর একটা অর্থ আছে যে বসুদেব পুত্র তো দুই অর্থ আছে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 তো ভগবান বসুদেবের পুত্র আপনি বসুদেবের পুত্র হচ্ছেন বাবা নাম বসুদেব হচ্ছে পুত্র হচ্ছে বাসুদেব সেই জন্য নাম আছে বাসুদেব কিন্তু সেই জন্য নাম বাসুদেব কিন্তু প্রকৃত ফকেই তার নাম বাসুদেব অন্য কারণ আছে যে সবে আছে সবে ব্যাপী আছে তার বাস সর্বত্র আছে সেই জন্য সেই জন্য তার নাম আছে বাসুদেব শুধু দেব মনে ভগবান সবে ব্যাপী হতে পারে কিন্তু তিনি ব্যক্তি মনে এক জায়গায় আছেন এবং সেই জন্য বাসুদেব বসুদেব পুত্র বসুদেবানন্দ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 লোকদের জ্ঞান অতীত ভগবানের অবস্থা সেই জন্য ভগবান বলেন যে বহু নাম জন্ম নামে জ্ঞান বাং মফাধ্য বাসুদেব সর্বমৃতি সমাহাত্মা সুদূর্ল অনেক অনেক জন্ম পরে লোকের যারা জ্ঞান মার্গে অনুশীলন করে তো পরম সত্য কি আছে তারা বুঝতে পারে যে সেই পরম সত্য হচ্ছেন কৃষ্ণ তো জ্ঞান মার্গে সাদরিত লোকের মনে করে যে পরম সত্য অরূপ পরম সত্য কোন রূপ নাই গুণ নাই নাম নাই কি আছে শুধু যৌথি আছে কিন্তু অনেক অনেক জন্ম পরে তারা বুঝতে পারে সেই যেম বস্তু হচ্ছেন কৃষ্ণ এবং যারা প্রকৃত পক্ষে জ্ঞান এক দুই মাস পরে দরকার হবে একটু ঠান্ডা আছে সে লাঠে প্রচন্ড শীত হয় এবং প্রচন্ড গরম হয় এবং প্রচন্ড বর্ষা হয়। তো আমরা আলাপ করছি ভগবানের অবস্থা আমাদের কি সাহস আছে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 আদেশ দিয়েছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হয় তার কিন্তু চৈতন্দ্র মহাপ্রভুর আদেশ যা আমরা পরম্পরার দ্বারা ফেয়েছি তার অনুসারে আমাদের সাহস সাথে কৃষ্ণের সম্বন্ধে কথা বলতে আমরা কি বুঝতে পারি কৃষ্ণের সম্বন্ধে আমরা কিছুই বুঝতে পারি না তো আমরা যদি কথা তো না পারেনা আমাদের কিভাবে বলতে পারি আমরা বুঝতে পারম দয়ালু ভগবান যদি আমাদের কৃপা করেন তাহলে আমরা বুঝতে পারি যা অসম্ভব হয় কৃষ্ণের জন্য সম্ভব আছে আমরা ভক্তি করতে পারি করতে পারি কি না করতে পারি আপনারা করতে পারে আমি করতে পারি না কিন্তু আমাদের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 শক্তিমান আছে এবং তিনি কৃপাময় আছেন এবং ভগবানের প্রতিনিধি তা দ্বারা আমরা ভক্তি করতে পারি শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন তো আমরা এইখান শুনেছি না এই কির থান হলো ভক্তিনাব ঠাকুরের তো ভক্তিরাভ ঠাকুর কত বড় বৈষ্ণব ছেলে লোকেরা জানে আমি এখন কলকাতা থেকে আসছি তো ভক্তিরাভাকর কলকাতায় কিন্তু এইখান কলকাতার লোক তো সকালে ওই মমতা বানাজি নাম জানে সৌরভ গাঙ্গুল নাম জানেন কিন্তু ভক্তিনাভ ঠাকুরের নাম জানে না তারা জানে না তার কি ভাগ্য আছে প্রভুপা নিজেই কলকাতায় থাকতেন ভক্তি সিধান সিদ্ধান্ত ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুর এইসব কত বড় বৈষ্ণব কিন্তু লোকেরা জানে না তারা মহিন মামাতা বানার্জি জ্যোতি বাবু এইসব যা দ্বারা খিচুই কল্যাণ হতে পারে না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 কিন্তু আমরা যদি কৃষ্ণের প্রশংসা করি তো কৃষ্ণের কৃপায় আমরা কৃষ্ণের পাশে যাব। তো কি করে আমরা কৃষ্ণের পাশে যাব কৃষ্ণ বলছেন যে জন্ম কর্ম চমে দিব্যম তো আমাদের বুঝতে হবে যে কৃষ্ণ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 এই শরীরে জন্ম হলো ইংল্যান্ডে আপনার জন্মা নীছে এবং বেশি বেশিরভাগ লোক যাতে আপনাদের জন্মা সেলাইতে ছিল না বেশিরভাগ লোক তো রকম আমরা অনেক জন্মা পাই পুনরফি জন্মানাম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 কৃষ্ণের নিজের ইচ্ছায় লীলা সাধন করার জন্য আমাদের উদ্ধার করে জন্য পুত্র রূপে আসেন কিন্তু পকে তিনি হচ্ছেন উম পিতা হম জগত মাথা ধাত পিতামী হচ্ছেন জগতে পিতা মাতা পিতা পিতামাহা কৃষ্ণ হচ্ছেন সব কিছুই কৃষ্ণ হচ্ছেন সকল জিনিসের উৎস তা নাম আছে বাসুদেব কিন্তু প্রকৃত পক্ষে তার কোন আছে বসুদেব দেব কি নন্দযৌধ কি করে সম্ভব হয় যাদের কোনো মা বাবা নাই তো দুই মা বাবা আছে কি করে সম্ভব তো এই আরো আছে যাদের সাধা দ্বারা বুঝতে হবে সাধা দ্বারা বুঝতে হতে হবে যে ভগবান আসাধারণ সব কিছু যা ভগবান করেন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 অর্থ হচ্ছে যে ভগবান আমাদের বুদ্ধির অতীত যা আমাদের জন্য সম্ভব তার জন্য তো বলেন যে আমরা যদি যে যদি বুঝতে পারি যে তার জন্মা এবং খার্মা সেটা সাধারণ নয় সেটা অলৌকে সেটা লীলা বিলাস আমরা এই কথাই ভগবানের ধামে যেতে পারে এবং সেখানে সেখানে একবার গেলে আমাদের ফিরে আসা হয় না সেই শ্রীকৃষ্ণে ভগবগীতা বলেছেন যাতে আমরা কৃষ্ণের সম্বন্ধে সবকিছু এবং গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে ইমামে সমূঢ় জানাতি পুরুষোত্তম স্বিতিমা সার্বভাবেন ভারত শ্রীকৃষ্ণ বলেন যে যে লোক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 পুরুষোত্তম সকল সাধারণ পুরুষের উপর পুরুষ পুরুষ কিন্তু আমাদের মতন তার শরীর আছে সচ্ছিদানন্দ ঈশ্বর পরম কৃষ্ণ Vigraha, বিগ্রহ অনাদ Govinda, Sarva Karana কারণ Yeni হচ্ছেন পুরুষ Kintu আমাদের মতন ক্ষুদ্র থুচ্ছ সে রকম না এই হচ্ছে ভগবান তো এই সকল কথা আমরা যদি বুঝি তাহলে ফল হবে যে আমরা কৃষ্ণের পাশে যাব এবং এই হচ্ছে মানুষ জীবনের উদ্দেশ্য সব কথা বুঝতে ভগবত গীতা খুবই প্রসিদ্ধ আছে কত লোকজন ভগবদ গীতা যথাযথ পুরো ফলেছেন পাঠ করেছেন আপনারা সকলেই ফুরো পাঠ করেছেন নাকি এত ওটা। সবাই সবাই ফুরে ফরেনি ওদের দুরলা বা জন্ম নষ্ট হয়ে যাচ্ছে তো ভগবত গীতা তো খুবই প্রসিদ্ধ আছে কুরুক্ষেত্রে যুদ্ধ আগে শ্রীকৃষ্ণ আর্জুন খেয়ে বলেছে সময় কম ছিল সেজন্য সংক্ষেপে শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক আজন খেয়ে বলেছেন তারপরে উদ্ধব খেয়ে একই জ্ঞান বলেছেন কিন্তু আরও বিস্তার রূপে সে তো বলে ওই যে ভগবতে ক্ষণ কান্দায় ভাবা যায় একাদশকান শ্রীকৃষ্ণ এবং এই পৃথিবীতে খুব প্রসিদ্ধ আছে ভগবত গীতা নাম তা বিস্তার রূপে উদ্ধব খেয়ে বলেছেন সেটা ভাগবতের একাদশকান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 অনেক কিছু শিখতে হবে তো কিছু শ্লোক শিখুন এই শ্লোক খুবই খুবই গুরুত্বপূর্ণ আছে ভগবতীতা উদ্ধায় আছে বহু সম্ভবান মনুষ্যম অর্থদম আর নিত্যমি হ ধীর চূর্ণমৃত নিশ্চয় বিষয় খালু বাইরে থাকে এগে আসুন কথা শুনুন কাজ বন্ধ করো সময় আছে কাজের জন্য এখন তো সারাদিন আছে কাজের জন্য সন্দেহময় খ্রিস্ট কথা শুনুন তো ভগবান উদব কি কি মানুষ অতি জীব জাতের আছে যার মধ্যে চার লক্ষ মানুষদের মতো আছে কিন্তু খুব কম পাওয়া যায় সিলেট শহরে জনসংখ্যা ক্ষত আছে কত হবে পা মানুষ কত মশা আছে বেশি হবে আরো বেশ অসংখ্য কত কৃমি আছে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 সে সেই রকম কথা বলতে পারতাম হরে কৃষ্ণ বলতে পারতাম না আমি যখন মশা ছিলাম সেই রকম শব্দ করতে পারতাম এবং খুন খুন সেই রকম প্রসাদ ফেতাম কিন্তু উম মাঝখানে হরে বলতে পারতাম না তো এই সুযোগ আছে কৃষ্ণ বলছেন যে লব্দল ইদমবাহ অনেক জন্ম পরে মানুষ জন্মা প্রাপ্তি হয় এবং মাত্রম মানুষ জীবন পেয়ে সুযোগ আছে এইরকম প্রশ্ন করে ভগবানের ভক্তি করে কিন্তু আমরা বেশি দিন থাকবো না বেশি দিন থাকবো না কতদিন বাঁচবে হম আমরা কতদিন বাঁচবেন্টি আশি নব্বই শো কত লোকজন স বছর পর্যন্ত থাকবে খুব কম কত লোকজন কালকে পর্যন্ত থাকবে সেটা আমি জানি না কাউকে দেখা হবে গুড কালকে দেখা হবে দেখা হবে কিনা সেটা নিশ্চিত নাই আমরা বলি কালকে দেখা হবে কিন্তু আমরা কালকেই দেখব কিনা সেটা আমরা জানি না আগামীকাল আমরা দেখব কি না আমরা না হয়তো আমরা দেখব কিন্তু এই দুই চৌকে দ্বারা নাই হয়তো অন শরীরের চোখে দ্বারা আমরা দেখব হবে কিন্তু এই না মনে হয় আমরা থাকবো জানে না একদিন দুই দিন তিন দিন আরো চার দিন পাঁচ দিন কিন্তু একদিন আসবে আমাদের অন্য জায়গায় যেতে হবে শ্রীকৃষ্ণ মানে আমরা দীর্ঘায়ু এটা এক আশীর্বাদ দীর্ঘায়ু যদি দীর্ঘ হোক তো অত দীর্ঘ হবে না যায়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 এই জন্ম মৃত্যু জোড়া ব্যাধি দুঃখময় সংসার থেকে মুক্তি পাওয়া জন্য অনজীবন এই সম্ভব নাই আমরা যদি বিড়াল সমাজের মধ্যে এই সব ভক্তি কথা ভগবানের কথা বলে এবার কথা বুঝতে পারবে কিচ্ছুই না আমরা যদি হাতি সমাজের মধ্যে হাতি তো বাংলাদেশে নাই তো খুব কম চিড়িয়াখানা আছে পাহারে পাহাড়ে পাহাড়ে হাতির বড় শরীর আছে কিন্তু বড় বুদ্ধি নাই তো আমরা যদি হাতিকে হরি কৃষ্ণ বলো আদেশ দিই বুঝতে পারি না কিছু তো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 বেশি লঙ্কা খায় সেই জন্য এই রক্ত খুব স্বাদ আছে খুব ভালো স্বাদ তো মশা ও ইন্দ্র সুখ ও কি আহার নিদ্রা ভয়া মাইথু মাইথা ফসু বিয়ে নার খাওয়া নিদ্রা আহার নিদ্রা ভাই মানে ভাই এবং খুকরা ও করে আমরা যদি খুব ভালো ঝোঁক রাখার তো সেটা আমাদের কোনো গুণ নাই কারণ আমাদের থেকে ওই খুকরা ও খুব ভালো যোগ রাখার তো আহারণে যাওয়া মাইথুন আমরা ও মাইথুন ফসু ফাঁকিরা ও মাইথুন করে তো সেটা কোনো গুণ নাই আমরা যদি খুব ফটু হয় মাইথুনে তো বিষয়, ইন্দ্রীয় সুখ সেটা প্রতিজন্মায় উপলব্ধ হয় কিন্তু শুধুমাত্র এই মানুষ জীবনে আছে সেই রকম খরচাতে পুনর্জন্ম হবে না সেই জন্য বুদ্ধিমান লোক এই মানস্বরে পেয়ে তার সংকল্প করে যা যা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 তো এই কৃষ্ণ ভক্তি পদ্ধতি কি আছে এসে যে আমাদের চিন্তা ধারা এই কন দূষিত আছে সেটা শুদ্ধ করা শুদ্ধ করা কিভাবে সদাইবা কৃষ্ণের চিন্তন করা কিভাবে সম্ভব শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম আর্চনম বন্ধনম দাসম সক্ষম আত্মনিবেদনম নিস্বন্ধে শ্রবণ কর দরকার আমরা সব সময় এই না অন বিষয়ের সম্বন্ধে শ্রবণ করি আমরা যদি কৃষ্ণের সম্বন্ধে সভা না করে তাহলে আমরা কিনাম বিগুম বিগুম এবং হাসিনা হাসিনা হাসিনা মাফ করুন আমি ভারত থেকে আসছি এবং ভারতে হাসিনা সম্বন্ধে কিছুই কথা হয় না এই দেশে অনেক হয় সেখানে হয় না সেখানে মনমোহন সিং এবং মমতা তেন্ডুল এইরকম কথা সেখানে এইখানে অনরূপে আছে কিন্তু মায়াকে প্রতিশোধ করার জন্য আমরা যেখানে থাকেন এখনও কৃষ্ণ কথা বলা আছে প্রে কৃপায় ঐ সারা পৃথিবীতে লোকেরা কৃষ্ণ কথা দেশে নেতা আছে কৃষ্ণ এবং নেত্রী হচ্ছেন রাধা রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কি জীবনে মর গতি আর নাহিম আমাদের গতি যদি সচিন তেন্ডুলকার তো গতি হবে আমরা জানি না কি রকম গতি হবে দুর্গতি হবে আমরা যদি কৃষ্ণের স্মরণ করি তাহলে আমরা কৃষ্ণের পাশে যাবিমান কলি কলিযুগে এই লখন আছে যে এই লোকেরা বুদ্ধিহীন আছে তো কৃষ্ণ কথা ছেড়েই ক্রিকেটে কথা বলে বিশেষ করে এই কারণে ওয়ার্ল্ড কাপ চলছে আমিও জানি আমার কিছুই রুচি নাই ক্রিকেটে কিন্তু আমিও জানি কারণ এই সর্বত্র কৃষ্ণ কথা চেড়ে ক্রিকেট কথা প্রচারিত হচ্ছে আমাদের কৃষ্ণ কথা বলা উচিত কিন্তু সেইটা চারে লোকেরা ক্রিকেট কথা তো কৃষ্ণ কথা বলা বলো এবং কৃষ্ণ কীর্তন কৃষ্ণ কীর্তন কিভাবে সম্পূর্ণ হয় আপনার জানেন কৃষ্ণ পূর্ণ হয় কৃষ্ণ কৃষ্ণ পূর্ণ ভগবান হচ্ছেন না ইনি পূর্ণা ভগবান কৃষ্ণ পূর্ণ আছেন কিনা না তো কিভাবে ভগবান কৃষ্ণ পূর্ণ অতি পূর্ণ হয় কিভাবে রাধা কৃষ্ণ প্রাণাম যোগাল কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান এবং তার শক্তি হচ্ছেন রাধা তো কৃষ্ণা যে পূর্ণ আছেন তো পূর্ণ হচ্ছেন রাধা সহিত মানে কৃষ্ণ হচ্ছেন ভগবান কিভাবে ভগবান হচ্ছেন কারণ তিনি সর্বশক্তিমান এবং তার শক্তি আছেন রাধা সেইজন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 কারণ কৃষ্ণ এবং কৃষ্ণের নাম অভিন্ন যে নাম শ্রী কৃষ্ণ হচ্ছে তবু আমরা যদি শ্রবণ এবং কীর্তন করি তাহলে কীর্তন পূর্ণ হয় তো যেমন রাধা শ্রীকৃষ্ণের স্বরূপ ও শক্তি তেমন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 সেজন এই কৈবল্ল নাথ সেই জন্য এই হরি কৃষ্ণ কীর্তন করা প্রকৃত ফল তারা পাবে না হরি কৃষ্ণ মহামন্ত্র এই তোর স্বাবি তার কৃষ্ণ ভাব কিন্তু আমরা যদি মনে করি যে পারম সত্য হচ্ছে কৈবল্য কৈবল্যনাথ রাম ঠাকুর রাম ঠাকুর কোথাও ঠাকুর আছে রাম ঠাকুর আছে রামকৃষ্ণ বিবে বাংলাদেশে অনেক অনেক আছে আসো ভগবান হচ্ছেন কৃষ্ণ অনাদিকাল থেকে আসো ভগবান হচ্ছেন কৃষ্ণ এবং বাংলাদেশে যত গান তত ভগবান অনেক ভগবান আছে কিন্তু আসল যে জিনিস নাই তো লোকদের ঠিক মতো ধারণা যদি না থাকে কৃষ্ণের সম্বন্ধে তো কৃষ্ণ কেতন করলেও এই কৃষ্ণ কীর্তন করা ফল তো পাবে না বহু জন্ম যদি করে শ্রবণ কেতন তবু তা না পাই কৃষ্ণ পদে প্রেম ধন কৃষ্ণ কেতন তার কি কিন্তু গোস্বামী বলছেন যে আমরা যদি বহু জন্মে হরিনাম কীর্তন করি সম্ভাবনা আছে যে বহু জন্মে কীর্তন করলেও আমরা প্রেম ধন পাবনা আমরা কেন প্রেম পাব না আমরা যদি নাম আপরাধ করি তো আমরা যদি হারি কীর্তন করি কিন্তু মনে আমরা মনে করে যেই আমুক আছে। তো সেটা নাম অপরাধ হয় সেই জন্য শ্রবণ কৃষ্ণ কৃষ্ণ কথা শ্রবণ করার দরকার আছে ভগবত গীতার কথা শ্রবণ করার দরকার আছে থত জ্ঞান বুঝতে হবে যাতে আমরা ভুল করবে না আমরা ঠিক মতিত্রম ফরম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম যারম ব্রহ্মরমিত্র আনাদা ভাগ্যা আছে যে কৃষ্ণের প্রতি আপনাদের আকর্ষণ আছে ভক্তি আছে যাতে আপনাদের ভক্তি মজবুত হবে পুরো ভালবাসই হবে সেই জন্য আপনারা ভগবদীতা যথাযথ ফাটখর শ্রীমৎ ভাগবত ফাট করুন এভাবে আপনারা ঠিক মতো সব কিছু বুঝতে পারবেন কৃষ্ণের সম্বন্ধে যদিও আমরা ক্ষুদ্র জীব তো ভগবান তাদের দয়া দ্বার আমাদের যথার্থ বুদ্ধি দেবেন আমরা যদি উৎসাহী আছে তা কথা শুনতে তা কথা বুঝতে তো ভগবান আমাদের ঠিক মতো বুদ্ধি দেবেন যাতে আমরা ঠিক মতো তাকেই বুঝতে পারি তো আপনাদের খুব রুচি আছে খেলথানের জন্য সাথে খুবই ভালো আপনারা খেলথান করুন এবং সাথে সাথে আপনারা হারি শুনন শুনুন হারিকথা তার মধ্যেও কিছু ভাগ আছে লীলা কথা আছে থতকথা আছে আমাদের পরমারাধ্যা শ্রী গুরু দেবশীল প্রভুপাদ তো বেশি ভগবত গীতা থত্ববিচারে পরিবেশন করেছে যাতে আমরা ঠিক মতো কৃষ্ণকে কৃষ্ণ ভীষণ কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারত আমরা যদি শুধু লীলা কথা বলে কিন্তু কৃষ্ণ খেয়ে আছে কিভাবে কৃষ্ণ ভগবান আছেন সব কথা আমরা বুঝি না তাহলে এই লীলা কথা শুনলেও আমরা ঠিক মতো বুঝতে পারেনা তো কৃষ্ণ খেয়ে আছে সেটা বুঝতে হবে কৃষ্ণ খেয়ে আছেন এমনি হচ্ছেন সর্বশক্তিমান ফরম এই সব ভগবান সেটা ঠিক না ছিল প্রভুপাত অনেকবার বলেছেন যে গদ আছে ভগবান আছেন আল্লাহ আকবাব এইসব ঠিক আছে কিন্তু শুধু সেই কথা বলা ভালো কিন্তু সেটা যথেষ্ট নাই যে ভগবান সর্বশক্তিমান আছেন সেই কথা বলো ভালো কিন্তু কিভাবে সর্বশক্তিমান আছেন সেইতেই বুঝতে হবে এমনি আমরা যদি ঠিক আছে ভগবান আছে ভগবান সর্বশক্তিমান কিভাবে সর্বশক্তিমান আছে সেটা আমরা বুঝতে পারি ভগবত গীতা এবং শ্রীমৎ ভাগবত থাকে সেজন্য যেন আপনারা হারি কীর্তন করুন আমি হরি কীর্তন বন্ধ করে সেটা আমি বলছি না কিন্তু আমি জানি যে আপনারা হারি কীর্তন করেন সেই জন্য আপনাদের থেকে অনুরোধ করার হরি কীর্তন দরকার আপনারা সকালে হারি কীর্তন করেন না আশা করেন তো হারি কেতন সাথে আপনারা বিশেষ করে হরি শুনুন এবং বিশেষ করে শিলপ্রভাবে সকল দিব্য গ্রন্থ পাঠ করুন শিলপ্রভাত আমাদের যা দিয়েছেন সকল গ্রন্থ দ্বারা সেটা কত বড় রত্নের বুঝতে পারে না সাধারণ লোক মনে করে যে ধন আছে ঠাকা পয়সা কিন্তু আসল ধন হচ্ছে ওই অমূল্য সম্পদ যা আমরা শিলপ্রপাদের সকল পুস্তকের মধ্যে পাই তো এই হচ্ছে আমাদের অনুরোধ আমি শুধু এই দিন অথ না এইখানে আছে কালকে চলে যাবো কালকে আমরা থাকব কিনা সেটা আমরা জানি না কিন্তু ভগবানের ইচ্ছা যদি থাকে তো আমরা অন্য জায়গা যাব ওই আর রঙ্গিন কি বলে বৃদ্ধাশ্রম আছে সেখানে যাব আমরা আমি এখানে বেশি সময় থাকবো না আসলে আমি ফোনে শ্রীমদি বলেন সেইটা ভালো এক জায়গা থাকা এবং যারা তার কথা শুনতে চান তারা সেখানে যাবেন এবং এই জায়গা বসে আমরা দিন। কীর্তন কথা এইরকম ভক্তি করব তো মনে হয় আগামীপত্র ভারতেই আমরা করে অনেক দেশে আমি করে এক জায়গায় বসে অনেক লোকজন আসে আমাদের শিবির হয় তিন চার পাঁচ দিন সাত দিন সারাদিন শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন শিবির তো এই বা হচ্ছে না আমি